আলহামদুলিল্লাহ রবীন্দিন ইমরানের একশো একাশি নম্বর আয়াত থেকে আজকের আয়াতগুলোতে আল্লাহ রবাহ আলমিন যে সমস্ত জাতিগুলো থেকে মুসলমানরা দুশনির শিকার হয়েছে এবং সামনেও শিকার হবে নবী করিম সালাম জামানা থেকে শুরু করে বর্তমান জামানায় আগামীতেও যাদের পক্ষ থেকে দুশ্মনীগুলো চতুর্দিক থেকে করা হবে মুসলমানদেরকে শেষ করার জন্য ইসলামকে উৎখাত করার জন্য তাদের ব্যাপারে আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে কিছু নসীহা করছেন কিছু সান্ত্বনা দিচ্ছেন কিছু অ্যাডভাইস করছেন আল্লাহ রাবুল্লাহ আলমিন একশো একাশি নম্বর আতির সাদ করছেন আল্লাহ নিশ্চয়ই শুনেছেন ওদের কথাগুলো যারা বলল কি বলল তারা ইন আল্লাহ ফকীর আল্লাহ তাল্লাহ তো আর আমরা হলাম ধনী এত বড় স্পর্ধার কথা কি আপনি শুনেছেন নিশ্চয় আপনি তো আপনি খুব ব্যাথা পেয়েছেন আঘাত পেয়েছেন এই কথা শুনে তো আল্লাহ তালা কি শোনেন নাই আল্লাহ তারা অনেকে বলছেন নিশ্চয়ই আল্লাহ সেটা শুনেছেন এত বড় গালিয়াত আমি লেখে রাখবো যা তারা বলল ও হাক শুধু এই নয় তারা আরো সীমা করেছে জঘন্য অন্যায় করেছে তারা যে আল্লাহ নবীদেরকে কত করেছে অন্যায়ভাবে সেটাও আমি জানি সেটাও লিখে রাখবো আর আমি বল বলছি তাদেরকে বলে দিচ্ছি তখন বলবো যে তোমরা এই কঠিন দাউ দাউ করা আগুনের শাস্তি গ্রহণ করো স্বাদ গ্রহণ করো কবি কদ্যু তাদেরকে যখন এরকম দাও দাউ করা আগুনের শাস্তি ঢোকানো হবে জ্বালানো হবে আর এগুলো আল্লাহ তখন বলবেন এখন মজা নাও স্বাদ গ্রহণ করো যে আগুন তোমাদেরকে জ্বালিয়ে ভস্য করে দিবে। তোমাদেরকে পুড়িয়ে মারবে ওই আগুনের কথা স্বাদ গ্রহণ করো কেন এরকম যে এগুলো তোমাদের হাতের কামাই দুনিয়াতে এই আগুন খাওয়ার জন্যই তোমরা কিছু আমল করে পাঠিয়ে দিয়েছ আর আল্লাহ কখন এই বান্দাদের প্রতি দুলুম করেন না এত শাস্তি দেওয়া হবে এটা তার পাও না আল্লাহ তালা একটু রাগ গোসা করে বেশি শাস্তি দিয়ে ফেলবেন তার পাওনার বাইরে তাও করবেন না যার যতটুকুর প্রাপ্য ততটুকুর তিনি দেবেন এই প্রসঙ্গে ইবনে আব্বা সরাদ আনহুমা তার সিরে বলেন যখন একটি আয়াত নাজিল হল হাসানা কে আছে আল্লাহ তালাকে হাসানা দান করবে তাহলে আল্লাহ তালা তাকে ডবল ডবল করে কয়েক গুণ বাড়িয়ে তাকে পুরস্কার দান করবেন এই আয়াতের তাফিল আমরা শুনেছি বেশ কিছুদিন আগে আজকে আবার একটু রিপিট করব আমরা সুরাবাকারা সম্ভবত আজকে আমরা পার করে এসেছি আল্লাহ তালা সেখানে বলেছেন কে আছো আল্লাহকে হাসানা দেবে তাহলে আল্লাহ তালা তাকে কয়েক গুণ বর্ধিত করে তাকে ফেরত দেবেন এখানে আমি আবার ক্লিয়ার করি হাসানা জিনিসটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে কোরআনে এখানে একটি অর্থে এসেছে আর আমাদের নিজস্ব ট্রানজেকশন এর হাসানার আরেকটি অর্থ রয়েছে দুটো অর্থের মধ্যে কিছু মিল আছে কিন্তু দুটো একটা আলাদা বিষয় মানুষের লেনদেনের মধ্যে করজে হাসানা যখন আমরা বলি এটাকে দান করার অর্থে বুঝাই না আমরা কোন অর্থে বুঝাই কর্জ দিয়েছি লোন দিয়েছি কর্জ কথাটা কিন্তু আরবি থেকে এসেছে কার দদ কর্দ আর সেখান থেকে বাংলায় করজ হয়ে গেছে তো আমরা যখন কাউকে দেই লোন দেই রিন দেই আমরা সেটা আবার ফেরত নিয়ে আস এটা দান করা হয় না তো আমরা যে এই যে ঋণ দিলাম করজ দিলাম এটা করজে হাসান শব্দটা একটা সেফা একটা অ্যাডজেকটিভ আল্লাহ কেন ব্যবহার করেছেন আল্লাহ এটা বুঝাইতে চাইলেন দেখো যে আমার রাস্তা যে খরচ কর তোমরা মনে করো হয়ে গেল নাকি আর জগতে ফেরত পাবা আখেরাতে মেইনলি তবে দুনিয়াতেও আল্লাহ তালা খাই বরকত দিয়ে ফেরত দিবেন কিছু মানে আমাদেরকে বরকতের মাধ্যমে ফেরত দিবেন এই টাকা প্যাক করে পাঠিয়ে দিবেন না কিন্তু যে আমরা পাবো কয়েক গুণ পাবো তাহলে আল্লাহ তালা বলছেন তুমি দিয়ে নাই হয়ে গুলো এরকম মনে করো বরং সেটাও আল্লাহ আল্লাহর কাছে তহবিলে তোমার জান্নাতে যাওয়ার ব্যবস্থা করছো দান করে আল্লাহর রাস্তায় তোমার কাছে অনেক গুণ ফেরত হয়ে আসবে কয়েক গুণ ফেরত হয়ে আসবে কম পক্ষে দশ গুণ তারপরে বাড়তে বাড়তে সাতশো গুণ পর্যন্ত পৌঁছতে পারে আর সাতশো গুণ হয়েছে আল্লাহ কি বলেছেন অতিরিক্ত এই যে আল্লাহ রাস্তায় দান করার আহ্বান আল্লাহ তালা জানালেন ওই আয়াতটা শুনে এখন আহলে কিতাবের কেউ এসে বলল কল ইহিদু সম্প্রদায়ের লোকেরা এসে বলে ইয়া মোহাম্মদ ইফতাকার রুকা ফেসা আল্লাহ আপনার রবের কি দুরবস্থা তিনি কি গরিব হয়ে গেলেন তিনি তার বান্দাদের কাছে কর যে চান চানোর ঘটনা কি এমন দুর্বল আল্লাহর বান্দা এবং তার দিন নিয়ে আপনি দুনিয়াতে আসছেন মকারি করা উপহাস করার একটা সাংঘাতিক সুযোগ পেয়ে গেল এক চোট নেওয়ার জন্য একটা সুযোগ পাওয়া গেল মানে এখনকার মিডিয়া পাওয়া গেলে কিরকম করে ওই রকম আর কি আল্লাহ আল্লাহ ফু আগুনিয়া নিশ্চয় আল্লাহ শুনতে পেয়েছেন যারা বলল তাদের কথা শুনতে পেয়েছেন তারা বলল। যে আল্লাহ তালা নিঃসন্দেহে গরিব হয়ে গেছেন ফকির হয়ে গেছেন আমরা এখনো ধনী আছি মদিনার ইহুদিরা কিন্তু তখনও পয়সাওয়ালা ছিলেন মদিনার টাকা পয়সা আর কারোর কাছে কম থাকলেও তাদের কাছে বেশি থাকতো। পয়সাগুলির বিজনেস আল্লাহ তালা তাদেরকে বহুত আগে থেকে করিয়েছেন ব্যাংক বিমা বর্তমানে তাদের হাতে আছে তখনও তাদের হাতেই ছিল তো আল্লাহ তালা সেটা জবাব দিলেন আল্লাহ রবুল্লা আলামিন আসলে তিনি চাইলে তার রাস্তায় খরচ করার জন্য দিনের কাজ বাড়ছে না মানুষের দান না করলে বলো ঠেকে যাবে রকম বড় কষ্টে আল্লাহ পড়ে গেছেন নাকি ওটাই না আল্লাহ মুসলমানদেরকে তার বাঁ চান তারা গায়ে খাটুক তারা পয়সা খরচ করুক আল্লাহর দিনের জন্য এই কাজটা করে তারা তাদের দায়িত্ব পালন করে জান্নাতের উপযুক্ত এই জন্য আল্লাহ তালা আমাদেরকে দিয়ে কাজ করেন তা না হলে আল্লাহ তালা যদি চান কত ফেরস্তা আসি দিন কায়মের জন্য ফেরস্তা যথেষ্ট হয়ে যাবে কিন্তু সেটা তো আল্লাহ তালার মানসা নয় তাহলে আমাদের পাওনা কি হবে আমাদেরকে ব্যবহার করে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কোয়ালিফাই করবেন জাননাতে দেওয়ার জন্য এই জন্য আল্লাহ তালা আমাদেরকে উৎসাহিত করছেন উৎসাহিত করছেন তো এই জিনিসটাই তারা বুঝতে পারলো না তারা উপহাস করলো মকারি করলো আল্লাহ তালা জবাব দিয়ে বললেন দেখেন হে নবী আপনার খুব কষ্ট লেগেছে কথাটা শুনে বোধহয় কি করা যায় মাঝে মধ্যে কিছু জিনিস আছে যে জবাব দেওয়া বোধ হয় হয়ে যায় মিডিয়া এমন উল্টো পাল্টার কথা বলে আপনি জবাব দিতে পারেন না আপনার কাছে খুব বেকায়দা লাগে খুব কষ্ট লাগে তো নবী করে আল্লাহ তো বলছেন কে আছে কবজে হাসানা দিব আমাকে এখন এটার তারা এরকম অপব্যাখ্যা করলো তিনি কি বলবেন ওনার কাছে আল্লাহ তালার ব্যাপারে এত বেআর্ব খুব কষ্ট হচ্ছে আল্লাহ তালা বলেন ওনাকে সান্তনা দিয়ে আমার এত কষ্ট হয় কেন আমি সব লেখে রাখছি আমি আরো জানি তারা কি বলছে কি কাজ করেছে আপনি জানেন না হাক আপনি জানেন না এর চেয়ে বড় ক্রাইম তারা করেছে তারা নবীদেরকে কতন করেছে কতল করেছে যারা নবীদেরকে জবাই করতে পারে তারা আল্লাহ তালার ব্যাপারে এরকম বিদ্রুপ করা তাদের কাছে এটা কোনো অসম্ভব বিষয় নয় কাজে আপনি এত সারপ্রাইজ হওয়ার কিছু না আপনি এত আপনি এত বার্তা শুনে যেরকম ইসলামের ব্যাপারে মিডিয়ার কাহিনীর কেমন করে বানায় বসে বসে এভরিডে এভরি উইক গবেষণা হয় কোনটা এই সপ্তাহ ছাড়া হবে ইসলামের বিরুদ্ধে কি কি তৈরি করা হয় এক ঘটনা কিভাবে বানানো হয় কিভাবে সাজানো হয় কিভাবে কোন সময় মুসলমান কিছু ব্যবহারও করা হয় ইসলাম এবং সত্যিকার মুসলিম উম্মা এই সমস্ত অপকর্ম থেকে সম্পূর্ণ মুক্ত কমন সেন্স অব ইসলাম এগুলো বলে না যে এরকম উল্টো পাল্টা কাজ ইসলামে আছে কিন্তু এগুলো সাজানো হয় ঘটানো হয় আর এক এক সপ্তাহে এক এক মাসে এগুলো ছাড়া হয় ইসলামের অগ্রযাত্রাকে বন্ধ করে দেওয়ার জন্য এইগুলা শুনে আমাদের কাছে যে কষ্ট লাগে নবী করিম সাল্লা সালাম কষ্ট লেগেছে তাহলে কিতাব মুনাফিকুর মুসেকুরদের এইরকম অপপ্রচার এগুলোর জবাব আল্লাহ তারা দিলেন মুনাফিকদের জবাব দিলেন আর এরকম তারা করতে পারে যারা নবীদের হত্যা করতে পারে তাদের কাছে বড় আর তাদের জন্য তাদেরকে শাস্তি দেবেন আখেরাতে আল্লাহ তালা তাই মুসলমানদেরকে দুনিয়াতে সবকিছুর বিচার পেয়ে যাবেন মাঝে মাঝে মনে হয় আল্লাহ এত মিথ্যে কথা বললো তুমি এটা গজব নাজিল করে দুনিয়াতে প্রমাণ করি দাও না কেন আমাদের মধ্যে এরকম খুব দরখাস্তার প্রবণতা আসে আল্লাহ আর কত মিথ্য কথা শুনবো করে আল্লাহ হয়ে যাবে সব বিচার হয়ে যাবে কারো বলতে আল্লাহ কোন জুলুম করবেন না আল্লাহ আল্লাহ তারা এত সীমারাঙ্গন করেছে যারা এমনকি এই কথাও বলেছে যখন নবী মোহাম্মদ নবীর উম্মত তারা নবীর দিন জানে তাদের কাছে গেলেই তারা এটা একসেপ্ট করে ফেলবে এমন কনফিডেন্স নিয়ে গেলেন কিন্তু তারা ঠিক উল্টো রিয়াকশন দেখালো এদের অবস্থা হচ্ছে তারা আরো বলে যে আল্লাহ তালার সঙ্গে আমাদের চুক্তি আছে যে আমরা কোন নবীকে বিশ্বাস করব না যতক্ষণ না তিনি একটা মর্যাদা দেখাবেন যে কোরবানির পশু কোরবানি করে জবাই করে রেখে দেবে এক জায়গায় আর তিনি হক নবী হয়ে হয়ে থাকলে একটা আগুন এসে আল্লাহর কাছ থেকে এই কোরবানিটাকে খেয়ে ফেলবে তখন এইরকম মৌজেজা দেখালে তাকে বিশ্বাস করা যাবে আপনি যদি হক নবী হন তাহলে এরকম হোক যে আপনি একটা কোরবানি করেন দেখি আর কোরবানিটা পড়ে থাকুক এখানে এরপরে দেখা যাবে যে আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে আগুন এসে এটাকে খেয়ে ফেলেছে এইরকম আলামত যদি নিয়ে আসতে পারেন মৌজেজা তাহলে বিশ্বাস করা যায় আপনি নবী তা না হলে আপনি নবী নন তারা এরকম একটা চ্যালেঞ্জ করে বসল এরকম উনি আল্লা তালা ওনাকে দিয়ে কিছু মৌিয়েছেন কিছু চ্যালেঞ্জ এসেছিল চন্দ্রকে দ্বীণ্ড দ্বীখণ্ডের চন্দ্রের জাদুর ফলক জাদুর একটা কিছু করানো হয়েছে যেভাবে কি বলে কি নজরবন্দি করে আহ মধ্যে কিছু দেখা ভেলকিবাজি করে আহ কিছু হয়েছে তো এদেরকে আগুন এসে খেয়ে ফেললে তারা ইমান কবুল করবে না এটা আল্লাহ ভালো করে জানেন তো নবী করিম্লা সান্ত্বনা দেন তিনি হয়তো মনে করেছেন যে আল্লাহ তারা যখন চাইছে দেখেই দাও না একটু আমি কোরবানি করে দিয়ে আগুন এসে খেয়ে ফেল তো ওনাকে আল্লাহ তালা সান্ত্বনা দিচ্ছেন কাজ হবে না আপনি যা আশা করছেন তা হবে না আমি আপনাকে আরো বলি রকম বিভিন্ন মর্যাদা নিয়ে আসার জন্য নবুয়তের আলামত নিয়ে আসার জন্য আমি নয় আমার আগে তোমাদের বনি ইসরায়ে অনেক নবী এসেছিলেন তাদেরকে তোমরা এইরকম কথা বলেছিলে যে আসো দেখি প্রমাণ নিয়ে যখন প্রমাণ নিয়ে আসা হলো তারপরেও তোমরা তাদেরকে ইমান আনলে না বরং করেছে ফলিমা কাতাল তুমি কেন তাদেরকে হত্যা করেছিল সত্যবাদী হয়ে থাকো তোমাদের পূর্বপুরুষেরা এইরকম যুক্তি দেখিয়ে দেখে নবীজিকে চ্যালেঞ্জ করেছে নবীরা মহজ্যাদা এরকম নিয়ে এসেছেন এরপরেও তোমরা তাদেরকে হত্যা করেছিলে কেন বলো তাহলে আল্লাহ নবী মোহাম্মদ সাল্ল দিলেন যা আপনি মনে রাখবেন না এই আবদার পূরণ করলেই তারা ইমানে ফেলবে আমি তাদেরকে চিনি ভালো করে কোন কাজ হবে না আল্লাহ সঞ্চনা দিচ্ছেন হেনবি তারা যদি আপনাকে মিথ্যাবাদী বলে থাকে আপনাকে মানতে অস্বীকার করে থাকে তাহলে মনে রাখবেন আপনারা আগে এরকম অনেক নবী রসুলকে তারা মিথ্যাবাদী বলেছে তাদের প্রতি ইমান অস্বীকার করেছে যারা অনেক প্রমাণ আলামাত নিয়ে এসেছিলেন, অনেক রকমের কিতাব পত্র নিয়ে এসেছিলেন কিতাবিল মুনির একদম আলোকিত কিতাব নিয়ে এসেছেন এগুলো সত্ত্বেও তারা দেখে শুনেও তারপরেও তারা প্রত্যাখ্যান করেছে রিজেক্ট করেছে ইমান্তে এবং বলেছে ইন আন্ত দে তোমরা মিথ্যাবাদী এইরকম করে তারা সরে চলে গিয়েছে কাজেই আপনি এমন কিছু মনে করবেন না যে একটু দেখাইলেই দেখাইলে মজেজা তারা ইমান এনে ফেলবে কখনো নয় আল্লাহ তালা ওনাকে আরো সান্ত্বনা দিচ্ছেন যে দুনিয়ার মধ্যে এরকম চলতে থাকবে হক এবং বাতিলের এই ফয়সালা আখেরাতে গিয়েই হবে ফাইনালি তবে আমি চাই আল্লাহ আল্লাহতালা বলতে চান যে দুনিয়ার মধ্যে যারা নবীর পথে চলবেন তারা এই চ্যালেঞ্জ মোকাবিলা করে দিনের কাজ এগিয়ে নিয়ে যাবেন তাহলে তাদের জন্য আশায় রাস্তাটা তাদের ক্লিয়ার হয়ে যাবে এই কঠিন পরিস্থিতি পরীক্ষা চ্যালেঞ্জ অগ্নি পরীক্ষা মোকাবিলা করে করে জাহ্নাতি দেওয়ার জন্য জাহ্নাতিকে বাঁচার জন্য মুসলিম উম্মাকে রেডি হতে হবে পরে রায়তা আল্লাহ তালা বলছেন নাফসি প্রত্যেকটি নাফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে প্রত্যেকটি ব্যক্তিকে মরণ মরতে হবে মানুষ মাত্রই মরণশীল এই দুনিয়ায় পারমানেন্টলি কেউ থাকবে না খুব বেশি দিনও থাকার সুযোগ নাই একটা লিমিট আছে যারা লম্বা হায়াত পায় ষাট সত্তর আশি তারপরে আর যদি হায়াত থাকেও কদ্দূর কাজে লাগে কদ্দূর উপভোগ করা যায় তেমন না আজকে সকালে যখন মসজিদে এসেছি হুইল চেয়ারে বসে আছেন বিরানব্বই বছরের এক বুড়ো মানুষ সোমালিয়ান সম্ভবত আমি অফিসে গেলে একজন খবর দিলেন যে ওই মুরব বিলোপটি আপনার সঙ্গে দেখা করতে চায় একটু আপনার সঙ্গে আলাপ করবে এক মিনিট আমি আসলাম এসে বললেন যে আমার বয়স বিরানব্বই বছর এখন সুরা কেরাতে কিছু ভুলে গিয়েছি একটু দোয়া করবেন আমার জন্য এই কথাটাই বলবেন সুদবে তো আমি চিন্তা করলাম সব হান আল্লাহ আল্লাহ তালা যে বলেছেন যারা হায়াত একটু বেশি দেওয়া হয় আমরা তো হঠাৎ করে মরে গেলে শেষ হয়ে গেল এরকম মনে করি চলে গেল তাড়াতাড়ি আর একটু হায়াত পাইলে এনজয় করা যাবে আল্লাহ কি বলেছেন লেখাইলা অনেক কিছু জানার পরে আবার বুড়ো হয়ে যখন একদম একদম বুড়ো হয়ে যায় তখন মানুষ একেবারে শিশুর মত হয়ে যায় এত জানার পরে এখন তার স্মরণ শক্তি জ্ঞান সব লোভ পেয়ে গেছে তাই না তো কাজেই কুলনাথ সিংহ প্রত্যেককে মৃত্যুবরণ করতে হবে একটা আছে তারপরে চলে যেতে হবে তু আফাওনা উজুরকম ইয়মাল কেয়ামা আর তোমাদেরকে পুরস্কার দেওয়া হবে কেয়া মত দিন তোমাদের পাওনাকে পরিপূর্ণভাবে দান করা হবে ওই কাজটাই চলতেছে দুনিয়ার মধ্যে হকওয়ালা বাতিলওয়ালাদের এই যে জীবন পদ্ধতি এবং সেটা নিয়ে সংগ্রাম সংকর্ষ চলছে এগুলো সবাই তাদের পাওনা পাওয়ার জন্য রেডি হচ্ছে কাজে মুসলিম উম্মা যদি দুনিয়াতে কষ্ট তাদের কোনো কোনো সময় হয়ে যায় আখেরাতে তাদের পাওনাটা ঠিক মতো পেয়ে যায় তখন এই যে এখন এত নষ্ট পাচ্ছেন আখেরাতে হাতে গিয়ে আরেক কষ্ট থাকবে যদি জান্নাতে নসিব করেন আল্লাহ তালা আমাদেরকে যে আল্লাহ এত মিডিয়ার যন্ত্র নয় এখনো পর্যন্ত সাফার করছে আর বলবেন নাকি আর বলবেন না যে আপনি যদি থাকেন আর জান্নাত পেয়ে যান এই পরীক্ষার বিনিময়ে জান্নাত পেয়েছেন বুঝবেন তখন পর্যন্ত আল্লাহ পরীক্ষাটা তো বড় কাজের জিনিস ছিল সেটা না হলে তো জান্নাত পেতামই না হ্যাঁ কাজে মন খারাপ করা যাবে না মমেন তার জীবনে এটা কি জেনে নেবে যে পরীক্ষা আসবে একটু পরে আল্লাহ তার আরেকটু ক্লিয়ার করে বলবেন পরীক্ষার কথা তো কাছে তোমরা প্রিপারেশন নিচ্ছ প্রস্তুতি নিচ্ছ হবে এই প্রসঙ্গে একটা হাদিস এসেছে যখন নবীকার ইন্তেকাল হয়ে গেল তখন সাহাবিরা শুনতে পারলেন কোন কোন ব্যবহার এসেছে যা আত্মা আজিয়া আমাদেরকে আমরা শোক সান্ত্বনা দি কিভাবে চাষটা বলি যে দেখেন আপনার আব্বা চলে গেছেন আল্লাহতাল কাছে তো ওনার হায়াত এরকমই মুকাদ্দার ছিল যেদিন আল্লাহ তালা দুনিয়াতে পাঠিয়েছেন তার পঞ্চাশ হাজার বছর আগে লিখে রেখেছেন দিনের জন্য পাঠাচ্ছেন আপনার আব্বা কিন্তু একদিন আগেও ইন্তেকাল করেন না ঠিক ওইদিন ইন্তেকাল করেছে এটা মেনে নিতে হবে আমরা সবাই একদিন চলে যাবো সবাইকে চলে যেতে হবে এই কথা আমরা এটাকে বলা হয় সান্ত্বনা দেওয়ার চেষ্টা করা সাহবা শুনতে পেলেন যে কে আসছে কথা বলছেন তার অনু অনু উপস্থিতি মনে না ফিল করছেন কিন্তু তাকে দেখা যাচ্ছে না সে কি বলে সকাল আসসালামু আলাইকুম আহ্লাদ ভাই রাহমতুল্লাহাত দিন তোমাদের সবাইকেই মৃত্যুর পরে কে আমতের দিন যখন উঠানো হবে তোমাদের সবাইকে আমলের জাদা দেওয়া হবে পরিপূর্ণ আজ আন মিনকুল্ল মুসিবা মনে রেখো প্রত্যেক মুসিবতে আল্লাহ নাকি খালি হাউ মাউ করে চিৎকার করলে সান্তায় আল্লাহ আমাদেরকে পরীক্ষা থেকে মাফ করে যখন খবর পেলাম প্রিয় জনকে হারিয়ে ফেলেছি মনে যে কষ্ট আছে হিট করে তখন কি করা দরকার করে দুই রেকাত নামাজ পড়ে ফেলি না সেদিন গিয়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলি আল্লাহর কাছে খবর চাই এবং যদি মাইতে জন্য দোয়া করি তাহলে সেখানেই সান্ত্বনা আছে তাহলে আল্লাহর কাছে মসিবতের মধ্যে সান্ত্বনা আছে আর কোনো জায়গায় নেই এই খবর দেওয়া হল খালাফা মিন কুলহলে আর যে চলে গেল তারপরে তার জায়গায় সান্ত্বনা পাওয়ার জন্য তার জায়গা দখল করার জন্য তার জায়গায় দায়িত্ব পালন করার জন্য আল্লাহ ব্যবস্থা করে দিবে এতিম করে চলে গেছে তাদেরকে কে দায়িত্ব নেবে সেটার ব্যবস্থা আল্লাহর কাছে আছে তোমরা পরেশান হয়েও না আল্লাহর কাছে আসো ওদারাকিন করলে ফায় যেটা হারিয়ে যায় সেটা পাওয়ার সান্তর পাওয়া যায় সেটা ক্ষতিপূরণ আল্লাহর এই মৃত্যুর কোন যত ক্ষতি হয়ে যায় পূরণের ব্যবস্থা আল্লাহর আছে এই ক্ষতি পোষানো যাবে না আর মানুষ বলে যে মানুষের অতিরিক্ত আবেগবশত বলে কিন্তু আল্লাহর কাছ থেকে মেসেজ আসছে না আল্লাহর ক্ষতিপূরণের ব্যবস্থা আছে কি বললেন সরবোনা সব শেষ আল্লাহ নবী চলে গেছে আর কিচ্ছু নাই এই খবরটা কেউ বলবো আল্লাহ নবী মারা গেছে বললে তাকে শেষ করে দেবো আহ আনু কিভাবে সান্ত্বনা দিলেন আমরা গত কয়েক মাস আগে তারপরে কি হবে এখন কি হবে আল্লাহর কাছে খুঁজে বের করাও তিনি ব্যবস্থা করবেন ফাইনাল মুসবাব ফাইনাল কথা যে আগন্তক যাকে দেখা যায় না তিনি বলছেন সন্তান দিচ্ছেন আর ফাইনাল কথা বললেন দেখো আসল মুসিবতে পড়ে গেছে ওই লোক যে লোক সবাব মিস করে ফেলেছে যে কোনো সবাব পেল না সে আসল মিস করল প্রত্যেকটি শোক সংবাদ নিজ নিজের প্রিয় সম্পদের মধ্যে লোকসানের খবর যে কোনো ক্ষতিগ্রস্ত যে কোনো হারানো সংবাদ আপনার কাছে আসে এর মধ্যে আপনার জন্যে বিরাট পুরস্কার আছে যদি সবর করি আর ইন্না আলিলন পড়ি আল্লাহর কাছে সবরের জন্য দরখাস্ত দেয় দোয়া করি তাহলে আমার জন্য ওই শোকের মুহূর্তে হারানোর মুহূর্তে বিশাল পুরস্কার আছে ওইটা মিস করে ফেললো সে আসল হারানো হারালো সে স্বর্গ হারা হয়ে গেল তা না হলে যে ব্যক্তি সফর করলো সে অনেক কামিয়াব হয়ে গেল আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বারাকাতুহ এই কথা বলে তিনি বিদায় নিয়ে ফেলেন আর তার কোনো উপস্থিতি টের পাওয়া গেল না আল্লাহর পক্ষ থেকে কেউ একদিন এসেছেন কোনো কোনো রেওয়াতে আছেন তিনি খেদড়া হারাই ছিলাম কোনো রেওয়াতে আসেন তিনি জিব্রাহীম আল্লাহকে এবং নবীর পরিবারকে সান্তিতে এসেছেন দেখা দেন কিন্তু আপদে কোন শোক সংবাদে আল্লাহর কাছে ধর্ণা দেওয়া অতিরিক্ত শোকে কাহিল অস্থির হয়ে চিল্লাচিলি করা বিলাপ করা এগুলোর মধ্যে কোন ফায়দা নেই তো আল্লাহ তালা এখানে আমাদেরকে বললেন যে দেখো এই দুনিয়ার পরীক্ষা নিরীক্ষা শেষে তোমরা সবাই মৃত্যু পরণ করবে কাফেরও মরবে মোনাফিক ও মরবে আহল কিতাবও মরবে তোমরাও মরবে আর ওখানে গিয়ে আসল বিচার দরবার দুনিয়াতে হলো না তাই না দরবার তো হয় নাই মিথ্যা প্রভাকাণ্ডা হয়ে গেছে তহমদ দেওয়া হয়েছে হ্যাঁ উল্টা মিডিয়া প্রচার হয়েছে কোন জায়গায় কোনো বিচার নাই সবল নাই সেখানে গিয়ে বিচার হচ্ছে তারা তাদের পাওনা পাবে তোমরা তোমাদের পাওনা পাবে যে ব্যক্তি কোন রকমে তাকে কষ্ট করে হলে টানা হেঁচড়া করে হলেও সে যদি জাহান্ন থেকে বেঁচে যায় আর জান্নাতে তাকে প্রবেশ করিয়ে দেওয়া হয় সে কামিয়াব হয়ে গেল আর যে এটা মিস করল সে কত বড় ক্ষতিগ্রস্ত হয়ে গেল সে সে সম্মুখীন হয়ে গেল সর্বহারা হয়ে গেল যে টানা টানি করে হলেও জাননাতে পরে যে মতোই গুণা কিন্তু আল্লাহ তাল্লা তাকে মাফ করে দেবেন ঠিকই কিন্তু গুণা তো করছে তারই একটুখানি ভয় দেখাবেন আল্লাহ ভালো করে যে সে পাড়ি দেবে দে তার বাকিরে দৌড়ে চলে যাচ্ছে আসল নে বাতাসের বেগে যাচ্ছে রকেটের বেগে যাচ্ছে দৌড়ে যাচ্ছে আমল অনুযায়ী সাইজ অনুযায়ী এখন সে কেউ হেটে যাচ্ছে দৌড়তে পারে না পাওয়া আর বেশি চলে না কারণ আমল আর বেশি নাই এখন কেউ কেউ হাঁটতেও পারে না তার আমল নামল কমে গেছে কেমন করে যায় হামাগুড়ি ক্রলিং করে যায় হামাগুড়ি দিয়ে যাচ্ছে পুলিশেরা পারে দিচ্ছে হামাগুড়ি দিয়ে হামাগুড়ি দেওয়া পর্যন্ত বেবিরে হামাগুড়ি দেয় না হাতার আগে আবার কেউ হাঁটি হাঁটি পা পা বেবির মতো কুদিন হাতে আবার পড়ে যায় আবার হামাগুড়ি দেয় আবার হাতে সর্বশেষ লোকগুলো যাবে তারা হামাগুড়ি দিচ্ছে আর এই সময় তাদের হাতের লাইট একবার নিবে আবার জলে নিবে আবার জলে লাইটও দেখা যেন অন্ধকার আর নিচে তো অন্ধকার নিচে কি অপেক্ষা করছে জাহান না পড়ে গেলে জাহান না তো তারা পড়ে যাওয়া উপক্রম ধপ করে পড়ে যাচ্ছে আবার ধরছেন এবং তাদের কোন ছিঁড়ে আগুন দিয়ে জায়গায় পড়ে যাচ্ছে। আবার উঠে যাচ্ছে। টিকে যাচ্ছেন কিন্তু কিন্তু কয়েকবার পড়ে যাওয়ার উপক্রম হয়ে গেছেন তাদের কলজা উল্টে গেছে হাইরে গেলাম বোধহয় পড়ে তারপরেও বেঁচে গেছেন। এরকম টানাটানি করেও সেই ব্যক্তি যখন পাড়ে গিয়ে শেষ মাথায় পৌঁছে গেল তখন তার তারা আল্লাহ আল্লাহ তখন তার গিয়ে সে নিশ্বাস ফেলবে তার আগে না হামাগুড়ি গেছে যাহার নামে পড়ে যেতে হয় নাই ফাঁকাত সেও কামিয়াব হয়ে গেছে আর যে পড়ে গেল তার কি অবস্থা বলেন কি অবস্থা হবে তার আমাদেরকে যদি আল্লাহ এরকম ফেলে দেন কিভাবে আমরা সহ্য করবো কয়েকদিনের মাত্র ধোকা অনেক মানুষ ধোকায় পড়ে গেছে এইজন্য কাফের মুনাফিক মোশেক আহলে কিতাব এরা সবাই এই দুনিয়ার ধোকার মধ্যে ঘুরে ইসলামের বিরুদ্ধে এত দুশনী করছে তারা ধোকায় আছে আর তারা ইসলামকে ফলো করে তোমরা যদি ধোকা থেকে বেঁচে থাকো তোমরা কিন্তু কামিয়াবি রাস্তায় আছো হে মুসলিম উম্মা হে মোমেন তোমরা অবশ্যই শুনতে পাবে তোমরা অবশ্যই পরীক্ষা করা হবে তোমাদের মালের মধ্যে পরীক্ষা আসবে আর তোমাদের আগে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাহলে কিতাব মার্কা লোকগুলো এদের কাছ থেকে তোমরা অনেক শুনবে পরীক্ষায় তোমরা থাকবে তোমাদেরকে অর্থ সম্পদ ডান মাল এবং তোমাদের ব্যাপারে মিডিয়ার মধ্যে নেগেটিভ প্রপাগান্ডা ব্যাপক অপপ্রচার তোমাদের বিরুদ্ধে অন্যায়ভাবে তোমাদেরকে দায়ী করা হবে তোমাদের বিরুদ্ধে ঘটনা রটানো হবে বানানো হবে প্রচার করা হবে ছড়িয়ে দেওয়া হবে মস্রিকরা মিলে আহলে কিতাব এইরকম তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে দুশ্মী করবে এগুলো অবশ্যই করবে অবশ্যই করবে এমন কষ্টের পরিস্থিতি তোমাদেরকে পার হওয়া লাগবে এখন আপনি যখন খবর শুনেন বলেন যে কোন জমানায় আসলাম এত পরীক্ষায় পড়ে গেলাম এখন কোন জায়গায় যাই কিভাবে এই পরীক্ষা থেকে বাঁচি আপনি খালি রাস্তা খোঁজেন রাস্তা কি একে শহরে রেডি হয়ে আছে এই কথাটাও তারা শুনতে পারবে না আপনি যতই ইসলামকে ঢাকার চেষ্টা করেন কাজ হবে না তারা এই অপপ্রচার করবেই যতক্ষণ আপনি দিনের উপরে আছেন এরকম কষ্ট মোকাবিলা করতে হবে এবং আপনাকে এই কঠিন পরীক্ষা পার হবেন কাকে কোন জায়গা দিয়ে কোন পরীক্ষা আল্লাহ করবেন কাউকে স্বাস্থ্যগত অসুবিধা দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন বিভিন্ন তরীকায় এই পরীক্ষা হতে থাকবে এবং পরীক্ষা করে করে আল্লাহ তালা আমাদেরকে কি করেন পাক সাফ করেন গুণা মাফ করে দেন আমাদেরকে আল্লাহ যাওয়ার জন্য টিকে থাকলে সবর করে করে আল্লাহ তালা কাছে হয়ে ব্যবস্থা করে দিচ্ছেন আল্লাহ এখন কি করতে হবে সবর করতে হবে সবর হারা হওয়া যাবে না ফা ইনতের ইনিক আজমিন উমুর যদি সবর কর আর আল্লাহ তালাকে তোমরা ভয় কর তাহলে মনে রেখো টিকে থাকো তাহলে এটা বিশাল একটা মনোবলের পরিচয় বড় সিদ্ধান্তের পরিচয় অনেক বড় ইমানের পরিচয় হবে এটা আল্লাহ তালা আমাদেরকে এই পরীক্ষা করছেন আর পরীক্ষা করলে পাশ করে যদি করি অবশ্যই সবেরিন তাহলে যারা এই সবর করে করে এই পরিস্থিতি মোকাবিলা করছে তাদের জন্য আপনি সুসংবাদ দান করুন অবশ্যই সবেরিন তাদেরকে সুসংবাদ দান করুন কি পরীক্ষা করে নবী করিম সাল্লাম মোকাবিলা করলেন ঘটনা সিরাতে আমরা শুনি মদিনা তিনি যখন হিজরত করে গেলেন তখনও মদিনা সবাই ইসলাম কবুল করেনি বেশ কিছু বাকি আছে তিনি একদিন একটি গাধায় চড়ে নবী করিম সাল্লাহাম কখনো উঠে চড়েছেন বেশি সময় আবার কোন কোনো সময় উঠছিল না কিছু চড়েছেন গাধায় চড়েছেন তো গাধায় চড়াটা কিন্তু গরিব মানুষে গাধায় চড়ে আর ধনী মানুষে উট অথবা ঘোড়ায় চড় এতে হলো আর দেশের কারবার তো তিনি হাম বল তিনি নিজেকে কখনই এরকম কনসার্ন নাই যে গাধায় চড়ে গেলাম কি মনে করবে লোকেরা অনেকে আমরা মনে করি দাওয়াতি দিনে কাজ করেন খুব স্মার্ট হওয়া লাগবে খুব স্মার্ট না হয়ে গেলে তো লোকেরা তেমন পাত্তা দিবে না এই যে পোশাক কাশাক কাপড় গাড়ি ঘোড়া এগুলো যদি খুব খুব খুব একেবারে স্মার্ট হয়ে যায় তাহলে অনেক লোকের স্বামীর দিকে এরকম কেউ কেউ সময় চিন্তা করেন ফর্মুলাও দেন কিন্তু রসুল্লাহ সাল্লাম যখন উঠ পেয়েছেন উঠে চড়েছেন ঘোড়া পেয়েছেন ঘোড়া চড়েছেন তাই আবার না সেটা না আমি শুধু তাও না গাধা পেয়েছেন গাধায় যখন আছে তখন সেটা কোন সময় তিনি সেনা কাপড় পরেছেন কোনো সময় দামি জুব্বা পড়েছেন যখন সেটা সুযোগ আসে নর্মাল লাইফ তিনি কারণ চেষ্টা করেছেন তো তিনি গাধায় চড়ে গেলেন একটি এলাকার মধ্যে যে এলাকায় বেশ কিছু লোকের একটা সমাবেশ ছিল সেই এলাকায় যাওয়ার কারণ ছিল সাহিন ওবায়দারাদ আনহু তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি কিন্তু মুসলমান ছিলেন বনির হার এক মদিনার মূল এলাকা থেকে একটু দূরে ওনাদের কবিলার উপস্থিতি যাওয়ার পথে তিনি যে জায়গা দিয়ে ক্রস করলেন সেখানে আরেকটি কবিলা ছিল সেখানে ওই কবিলার একটা সমাবেশ ছিল এখানে ছিল আব্দুলাইবিন আবি উবাইবিন তারা ছিলেন কিছু লোকজন কালেমা পড়ে নাই নামকা বসতে হলেও দেখানোর জন্য হলেও সে কালেমা পড়ে নাই তিনি তার কাছে গিয়ে তার দলের ভিতরে ওখানে ঢুকলেন গিয়ে বললেন তখন সেই জায়গার মধ্যে তখন কিন্তু আব্দুল উবাই আছে তার কিছু সহচর আছে কিছু মোশ্রে কাছে কিছু মুসলমান আর ওই মুসলিমে একদিন আব্দুল ইমিনীরা রাজি আল্লাহ আহ মুসলমান হয়ে গেছেন এবং নবী করিম জানার থেকে বেশি ভালোবাসেন তিনিও ছিলেন ওইখানে যখন গিয়ে পৌঁছলেন ওনার গাধাটাকে নিয়ে থামালেন তো গাধা যখন একটু হেঁটে যায় মরুভূমির মধ্যে তখন রাস্তার ধুলা উড়ে ওনাকে দেখেই আব্দুল উবাই তার গলায় ছিল সে নাকের মধ্যে ধুলা থেকে বাঁচার জন্য নাক ধরলো আর বললো লা তুকু বেরু আলাই না এই সমস্ত গাধা গাঁদা নিয়ে এসে আমাদেরকে ধুলাবালি করবেন না এলাকার মধ্যে নবী করিমসালার সঙ্গে ইনসাল্ট করার জন্য এই কথা বলে ফেললো দাওয়াতি কাজ করতে গেলে খালি হালুয়া রুটি খাওয়ানো হয় পলা অঙ্গল খাওয়ানো হয় মাঝে মধ্যে এরকম দুর্ব্যবহার মোকাবিলা করবে আপনাকে সেটা কিন্তু তিনি কোনো রিয়াকশন দেখালেন না তিনি তাদের আরেকটা কাছে গিয়ে সালাম করলেন সবাইকে থামলেন গাটা থেকে নামলেন আল্লাহ তালা দিকে ডাকলেন কিছু কোরআনতলা করে শুনালেন তিনি এগুলো গায়ে মাখলেন না অনেকক্ষণ তিনি একটু বয়ান করলেন কিছু আয়াতালাত করে শুনালেন এখন রিয়াকশন দেখাচ্ছে আব্দি থামলে বলে আই হার ইন হুলা আপনি যা বললেন এই এই অমুক আপনি যা বললেন আল্লাহ নবী আল্লাহর রসুল এগুলো কিছু আইউ হান মারু এই লোকটি ওই লোকটি আপনি এতক্ষণ যা বললেন ইনকান আমি আপনার এগুলো কিছু পছন্দ করি নাই I didn't like at all what you said. In kana haqqan jeta apni bolen eta jodi hak hoy fala tu'zina bihi fi majalisan apnar kotha jodi hak eshe thake eta niye apni amader খুব কষ্ট লাগলো তিনি সঙ্গে সঙ্গে প্রত্যুত্তর করলেন বালাইয়া রাসুল আল্লাহ ফা বিহি ফিমাজা আলিসা ফাইনু হাইবুজা আলিকা তিনি সঙ্গে সঙ্গে জবাব দিলেন হে আল্লাহ রসুল আমরা অবশ্যই চাই যে আপনি আমাদের সমাবেশে প্রায় আসবেন আর এগুলো শুনাবেন আমাদেরকে আমরা এগুলো শুনতে খুব পছন্দ করি এমন এসে এই মুসলমানরা তো মাঝে মধ্যে কিছু রিয়াকশন দেখাইতে হবে যে তার জজবা দেখাইতে হবে এবং হককে সাপোর্ট করতে হবে যদি হক ওরা সবাই মুখের মধ্যে কুলুপ মেরে বসে থাকে আর খালি বাতিল ডংকা পাতা তাহলে তো হবে না যারা হক বুঝেছেন তারা হকের জন্য হককে ডিফেন্ড করতে হবে ফার্স্ট অফ অল মুসলিম ইহুদ হাতটা কাছে দেখি এখনো যখন দিনের দাওয়াতের জন্য কোনো জায়গায় দাওয়াত দেওয়া হয় সেখানে মনে হয় যেন অন্যায় ভাবে মারামারি পরিস্থিতি সৃষ্টি করা হয়ে যায় একদম আসে হামলা করার জন্য তফসির মাহবিল হামলা শুরু করে দিল এই রকমের মধ্যে খবর আসে ফালাম নবী করিম সাল্লা থামিয়ে সবাই শান্ত হয়ে গেলে তিনি আবার গাঁদাটা চড়ে তিনি গেলেন ওনার যেটা যাওয়ার কথা ছিল শাহিনে ওবাদার ওখানে তাকে দেখতে গেলেন তিনি অসুস্থ তখন তিনি কিন্তু লিডার ওই গিয়ে বললেন ঘটনা কি হয়েছে তিনি তখন সব ঘটনা বললেন তারপরে সাদ রাদহু সাহাবি তিনি খুব জ্ঞানী মানুষ তিনি আল্লাহ নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন ইয়ারসুল এফ আনহু আসফা আপনি তাকে ইগনোর করেন ক্ষমার দৃষ্টিতে দেখেন এটা নিয়ে আপনি তবে একটা ঘটনা এর মনে এত হিংসা কেন জানেন যে এই এলাকার লোকেরা আপনি আসার আগেই মদিনায়। প্রায় প্রায়গ্রি করে ফেলেছিল যে মদিনার একজন নাই শাসক নাই লিডার নাই বাদশাহাশে আছে তার মধ্যে ইসলাম কবুল করে আপনাকে দাওয়া দিয়ে নিয়ে এসেছে আপনি চলে এসেছেন এখন তার রাজা হওয়ার স্বপ্ন সব ধুল হয়ে গেছে এখন তো আপনি মদ্দিনার লিডার হয়ে গেছেন অলমোস্ট এই জন্য তার মনে এত হিংসা তো আল্লাহ তালা আপনাকে যে হক দিয়েছে আপনি হক নিয়ে চলতে থাকেন তখন এই কথা বুঝার পরে নবী রিমসালাম অনেকটা সান্ত্বনা পেলেন এরপরে তিনি ইগনোর করলেন ব্যাপারটাকে আর তিনি তেমন গায়ে মাখেননি এরপরে কন্টিনিউ করতে থাকলো তার ঘটনা আরো আসে যে যখন যুদ্ধ হয় তার আগ পর্যন্ত সে ইসলাম কবুল করেনি বদর যুদ্ধ হওয়ার পরে সে যখন দেখলো যে মোটামুটি বদর যুদ্ধ তো মুসলমানরা উইন করে ফেলেছে তাই না এবং মক্কার কাফেরদের লিডার সহ সত্তর জন হত্যা করা হয়েছে বাকি সত্তর জনকে বন্দী করা হয়েছে তখন সেই বলা শুরু তার সাংঘর মধ্যে কল আবদুল মুশিক আহসান অনেক মূর্তি পুজারী অনেক মুনাফিক মাইন্ডের লোকেরা তারা বলল আমরুন দা আমাজা মনে হচ্ছে এই ব্যাপারটা তো একেবারে ছেড়ে দেওয়ার মতো না মনে হয় মোহাম্মদ কিছু একটা করেই ফেলবে মনে হচ্ছে তার কিছু বিজয় লাখ এক কাজ করি আমরা খামাকা মিস করার দরকার নাই আমরা ভালো একটা পজিশন পেয়ে যাবো চলো রসুল আল ইসলাম ফবাই আউ আসলামু তারপরে তারা বায়াত করলো ইসলাম কবুল করলো তাদের মধ্যে কেউ কেউ আল্লাহ রবুল্লা আলম তাদেরকে হক বোঝা তফিক দিলেন বাকিগুলো কি হয়ে গেল মুনাফিক হয়ে গেল এই ঘটনা আসলো এখন এদের কাছ থেকে মুনাফিকদের কাছ থেকে তথাকথিত মুসলিম কাছ থেকে দুশ্মনী শুধু মুশেকিনের পক্ষ থেকে নয় আহলে কিতাবাসাদের পক্ষ থেকে নয় তথা তথাকথিত মুসলিমদের পক্ষ থেকে হয়ে গেল এখন এই জমানায় এরকম মুনাফেক আছে না নাই। এমন মোনাফেক আছে বিলিভ তারা অন্তর থেকে ইসলামকে ঘৃণা করে কিন্তু বাইরে ডিক্লেয়ার করা আমি মুসলমান না আর শুধু নামাজ পড়ে না রোজা রাখে না তাই নয় এরিক আমাদের অনেক মুসলমান আছে কিন্তু ইসলামের ব্যাপারে এত দুশ্মনী নাই কিন্তু অনেক মুসলিম আছে ইসলামের ব্যাপারে তাদের সাংঘাতিক দুশ্মনী তারা চায় যে মুসলমানদের জমিন থেকে ইসলাম টোটালি আউট হয়ে চলে যাক কিভাবে দুশ্মনি করা যায় রাত দিন তারা করে কিন্তু শুধু আবদুল্লাহ মিন উবাইয়ের মতো মুনাফিক হিসাবে তাদের পরিচয় এভাবে পরিচিত হয় নাই কিন্তু আসলে তারা মুনাফে তাহলে এখন এই জমানায় আমরা কোন কোন গ্রুপের পক্ষ থেকে দুশ্মনী মোকাবিলা করছি যারা মুসলিম আছে বলেন মুসকদের পক্ষ থেকে আছে না নাই আহলে কিতাবের পক্ষ থেকে আর পক্ষ থেকে আছে। তাহলে যেভাবে সাহাবাইকার সুরুল্লাহ সালামকে সবর করতে ইস্তেকামতের সাথে এগিয়ে যেতে হয়েছে আমাদেরকে ওই দায়িত্ব পালন করার জন্য সবরের সাথে ইস্তেকামতের সাথে বাধা তুফান আসলে মোকাবিলা করে এগিয়ে যেতে হবে হেকমতের সাথে বুদ্ধির সাথে আল্লাহর তাওয়াক্কলের সাথে এগিয়ে যেতে হবে আর কোন রাস্তা নাই এই রাস্তায় কেমন পর্যন্ত চলতে থাকবে এই কাশমকাশ এই সংগ্রাম বাইনাল হাককে অলবাহাত মাদুলকে আমাদ কেমত পর্যন্তই চলতে থাকবে আল্লাহ আল্লাহরাবুল আলমিন আমাদের সবার ইস্তে কামত্রে দিনের পরে মজবুত হয়ে গিয়ে থাকার তফিক দান করুন